সম্মান দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবুফর আকিদা তাহ জামা বা আকিদা এই কিতাবটি নিয়ে তিনি প্রথমে শুরু করেছেন বলেছেন তিনি বলেছিলেন দুটি শব্দ তিনি বলেছেন গুরুত্বপূর্ণ দুটি শব্দ আমরা গত পরে আলোচনা করেছিলাম বলেছিলাম যে কাদিম বলে আল্লাহ তাল কোনো নাম নেই এবং আল্লাহ কাদিম কোনো গুণ নয় সরাসরি গুণের গুণ সেটা হতে পারে তার কোনো বা তথাকথিত কালাম শাস্ত্রবিদ বা তথাকথিত দার্শনিক এরা অধিকাংশ সময় আল্লাহ কাদিম বলে এবং অন্যদের অন্য গুলিকে হাদেস বলে যে আল্লাহ কাদিম এটা হাদেশ এবং বলে থাকে যে যে আল কাদিম প্রমাণ করার জন্য তারা সারা জীবন মানতে নিয়ে বসে আছে আলোচনা করতে করতে যে আল্লাহ আলমো আলম দেশ এভাবে আলামন আল্লাহ তালা সম্পর্কে বলেন যে আল্লাহ তালা তগাই তাগাইয়ার্ল্ল আল্লাহ কাদিম ফাল্লাহ কাদিম এই জাতীয় জিনিসগুলো যারা বলে থাকেন এগুলি মানতে কি হতে পারে কিন্তু এগুলি দিয়ে কোরআন এবং হাদিসের কোনো কিছু প্রমাণ করা যায় না কারণ আসলে কোরআন এবং সুন্নায় আল্লাহ তালাকে কাদিম বলা হয়নি বরং কাদিম তার গুণের গুণ বলা হয়েছে এমনকি কখনো কখনো কাদিম তার কোন সৃষ্টির গুণ বর্ণনা করা হয়েছে বলা হয়েছে কালার অর্জুন কাদিম প্রাচীন কাঁধির মতো যে সমস্ত যেখানে খেজুর ধরে সেটাকে কাদি অর্জুন বলা হয় সেখানে যদি হয়ে থাকে যেহেতু কাঁধির মতো কাঁধি যেমন শেষ পর্যন্ত বাঁকা হয়ে আসে সেই কথাটা বলা হয়েছে হাত আল অর্জুন ইল কাদিম সে অবস্থায় ফিরে আসে আবার কখনো বলেছে কাদিম যে তাদের কথা না বললে তারা বলবে পুরাতন পুরাতন বানোয়াট কথা তো কাদিমাত্র সেখান তারা পুরাতন অর্থে ব্যবহার করেছে সেখানে কোনো সর্বপ্রাচীন ব্যবহৃত হয়নি সেই হিসেবে বোঝা গেল যে কখনো কখনো আমরা যে সমস্ত নাম ব্যবহার করি এবং যেগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি কি সেগুলি আল্লাহর নাম নয় আল্লাহর নাম যদি না হয় সেগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করা যাবে না আল্লাহকে ডাকা যাবে না আল্লাহর নাম রাখা যাবে না আল্লাহর নাম বলে ঘোষণা করা যাবে না এই জন্য আমরা বলে থাকি যে কাদিম আল্লাহর নাম নয় আল্লাহর নাম হিসেবে সেটা বিবেচিত হবে না এখন একটি প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহর নাম কেন নয় কারণ হচ্ছে কাদিম মধ্যে কোন হোসন নাই সৌন্দর্য নেই সৌন্দর্য নেই জন্য আল্লাহ তালা প্রত্যেকটি নাম এবং গুণের সাথে সৌন্দর্য নাম এবং গুণের সৌন্দর্য আছে আল্লাহ কোরআন কাদিম বলেছেন হোসনা আল্লাহ সুন্দর নামগুলো আছে অর্থাৎ সুন্দর থাকবেই এ সুন্দর কোথেকে আসবে সুন্দর আসবে নামগুলির মধ্যে সুন্দর নিহিত আছে অর্থের মধ্যে সুন্দর নিহিত আছে এগুলি যেটা বললে মানুষের মানুষ বুঝতে পারে যেটা সৌন্দর্য আছে এটা আপনি বুঝতেই পারবেন যখন বলো আল আলু সর্বপ্রাচীন যিনি সর্বপ্রধান প্রথম যিনি এটা সুন্দর কারণ এর আগে কেউ নাই এটা তার গুণ তার আগে কেউ নাই এটা তার গুণ আর প্রাচীন বললে হ্যাঁ কিছু প্রাচীন তার আগে তো আরেকটা প্রাচীন হতে পারে এরকম অনেক কিছু হতে পারে সুতরাং এই জন্য কাদিম আল্লাহর কোন গুণ বাচক নাম গুণ বাচক নয় না হওয়ার কারণে আল্লাহর কোনো নাম হইতে পারেনি যে এটা কোনো গুণের কিছু নাই এই জন্য সেটার জন্য নাম হতে পারেনি কারণ পশা জিনিসও প্রাচীন হইতে পারে প্রাচীন বললেই ভালো হতে হবে জরুরি না এই জন্য প্রাচীন আল্লাহর কোন নাম নয় বা কাদিম আল্লাহর কোনো নাম নয় তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু সুন্দর না হবে সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার নাম হইতে পারবে না আল্লাহ তালার গুণও হইতে পারবে না তো আল্লাহ তালার নাম সুন্দর হওয়ার জন্য তৈরি কি কি শর্ত আছে যে তিনটি শর্ত পূরণ না হলে আল্লাহ তালার কোনো নামই কোন নামই কোন নামকেই আল্লাহ তালার সুন্দর নাম হিসেবে বিবেচিত করা যাবে না এক নম্বর হচ্ছে শর্ত হচ্ছে যে কোরআন এবং সুনায় সেই নামটি আসতে হবে কোরআন এবং সুনায় সরাসরি সেই নামটি আসতে হবে বিল ইসমে নাম হিসেবে যেমন আজিজুন হাকিমুন, গাফুরুন গাফফারুন, গাফুর গাফারুন হামিদুন বারুন যেভাবে আল্লাহ তালা বাররুন যেভাবে আসছে বাররুন যেভাবে আসছে সেইভাবে আল্লাহ তালার এই নামগুলো সাব্যস্ত করতে হবে এখানে কোন রকমের ফেল দিয়া ফেল দিয়া অর্থাৎ ক্রিয়া দিয়ে সাব্যস্ত করা যাবে না ক্রিয়া দিয়ে সাব্যস্ত করা যাবে না যেমন আল্লাহ তালা ইন তাকিমুল্লহমিন হুক আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নেন যেমন আপনি বলতে আয়ত অর্থ করা হয় আল্লাহ তাদের শাস্তি দিবেন কেউ অর্থ করে প্রতিশোধ নেন অর্থ করেন কিন্তু মন তাকে আল্লাহর নাম বানানো যাবে ফেল থেকে নিয়ে আল্লাহর নাম বানানো যাবে না এবং ফেল থেকে এবং কোন মাঝধার থেকে নিয়ে আল্লাহর নাম বানানো যাবে না সরাসরি নাম হিসেবে থাকতে হবে নাম হিসেবে থাকলে নাম হিসেবে উল্লেখ আসছে যেটা এসএম হিসেবে উল্লেখ আসছে সেটাই শুধুমাত্র সৌন্দর্য সেটা সৌন্দর্যে প্রমাণবহ দ্বিতীয় হচ্ছে যে এটা দিয়ে যদি সৌন্দর্য হলে सौंदर्य हार प्रमाण् डाभ लाभ नहीं नाम दिए डेन डे बोझा गया डाका जा रखते सौंदर्य थकती है जिन्हें परिपूर्ण प्रशंसार পরিপূর্ণ প্রশংসা সেখানে থাকতে হবে কোন প্রশংসা পূর্ণ প্রশংসা দাবি দেবের ক্ষমাশীল ক্ষমা করা একটা প্রশংসা প্রশংসনীয় গুণ এটা অবশ্যই আছে আলাউল সর্বপ্রাচীন যিনি সর্বপ্রথম যিনি ছিলেন সর্বপ্রথম হওয়াটা এটা একটা গুণ সব গুণ এটার মধ্যে তার গুণ এর ভিতরে নিহিত আছে সুতরাং এই তিনটি গুণ যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে सुन्दर नाम हिसाब से बिशा एक कुरान सुनता आसते द्वितीय दिए आहवान कर शुद्ध होते तर मध्य गुण बहार गुण लुकते गुण निहित तीन टी गए तक बला जाए आल्लर नाम होते कख देखते पाई मानुष आल्लर नाम कर्मकांड आल्लर नाम ग्रहण करुद्ध नये शुदू ना आल्ला नाम ग्रहण कर नियम नीति मे चलते आल्ला नाम ग्रहण कर संकर्ण गुण बड़ गुणागुणी नामगुल गुण थे आरोप गुण्लाफराल बसि कमकांड बी कारण आल्ला गुण प्रत्येक नाम और गुण थे आल्ला तलाकंड तैर कर स्रष्टा स्रस्टार खाली गुण আর মখলুকাত অনেক বেশি অনেক বেশি এই জন্য সেটা সেটাকে বলা হয় আফায়াল আফায়াল অনেক বেশি আউসাফে কম আর আল আসমা আর একটু কম তো কম হলো আসমা তারপর আউসাফ বা গুনাগুন তারপর হচ্ছে আফায়াল অনেক বেশি তাহলে আল্লাহ তালার এই সাইডটা যদি এই জিনিসগুলো আমরা বুঝতে পারলে আমরা এই বলতে পারবো এটাই যে নামের ক্ষেত্রে আল্লাহ যা নাম বলছেন সেটাই সে আমাদের রাখতে হবে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন গুণের ক্ষেত্রে নাম এবং গুণ থেকে নামগুলি থেকে গুণ বের হবে সবগুলি আল্লাহ রসুল বলে দেন নাই বরং সেগুলো বা আল্লাহ তালা বলে দেন না এগুলিতে অর্থ বুঝলে আমাদের কাছে গুণগুলি স্পষ্ট হয়ে যাবে আর গুণ বুঝার কারণে নাম এবং গুণ বুঝার কারণে আল্লাহর আফালগুলো আরো বেশি স্পষ্ট হয়ে যাবে সেটা আরও ব্যাপক হবে তাহলে বোঝা গেল নামের ক্ষেত্রে অবশ্যই একটি জায়গায় আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে আল্লাহ এবং তার যা রাসুল এর বাইরে আর কোন কিছু দিয়ে আল্লাহর নাম রাখা যাবে না সেই হিসাবে কাদিম নাম রাখা যাবে না এই জন্য উদাহরণ দিলে আমাদের কাছে আর একটু স্পষ্ট হবে অনেকে আল্লাহকে বলে থাকেন মুরিদ যেমন মোতাকালিমিন বিশেষ করে আশায় ও মাথুরি দিয়ে তাদের কাছে আল্লাহর একটি নাম হচ্ছে মুরিদ কিন্তু তারা কখনো আব্দুল মুরিদ কাউকে নাম রাখে না তারা জানে যে মুরিদ আসলে আল্লাহর নাম নয় মুরিদ একটা সেফা হইতে পারে আল্লাহ এরাদা করেন ইচ্ছা করেন ইচ্ছা করেন তার আল্লাহ ইচ্ছা করেন এটা ফেরলে আসছে কিন্তু আল্লাহকে এর থেকে নিয়ে নাম সব নাম বানানো যাবে না যে আল্লাহ হচ্ছেন মুরিদ মুরিদ আল্লাহর একটি নাম এটা বলা যাবে না কারণ এটা বললে এটা মুরিদের মধ্যে কোন কোন গুণের কিছু নেই ইচ্ছা করতে ইচ্ছা ভালো করতে পারে খারাপ করতে পারে ইচ্ছার মধ্যে গুণের কিছু নেই আর ইচ্ছা দিয়ে ইয়া মুড়ি ডাকা যাবে না এই নিষিদ্ধ আর তৃতীয়ত কোরআন এই নামে কিছু আসে নাই অনুরূপ ভাবে সানের আল্লাহর নাম তিনি নিঃসন্দেহে সব কিছু তৈরি করেন কিন্তু সোহানের মধ্যে আল্লাহ তালার এই গুণটি নাই যে গুণটি দিয়ে তাকে কারিগর কারিগরের মধ্যে কোনো বড় ধরনের কোন গুণ নেই সেই জন্য সহানের বলা যাবে না খালেক বলা যাবে তিনি নাম রেখেছেন কিন্তু আল্লাহ তালা স্রষ্টা প্রত্যেকটি কারিগরেরও স্রষ্টা এবং তার শিল্পেরও স্রষ্টা আল্লাহ তালা এটা হাদিসে আসছে তো তার গুনাগুন হিসেবে আসছে যে তিনি সোনায় মানুষ আল্লাহর গুণাগুণ তিনি একটি গুণ হতে পারে কিন্তু সেটা কোনো তার নাম হইতে পারে না কারণ নাম হিসাবে সেটা আসে নাই কারণ এর মধ্যে কোনো সৌন্দর্য নিহিত নেই এজন্য নাম হতে হলে অবশ্যই সেখানে সৌন্দর্য থাকতে হবে এজন্য আমরা এই ইমাম যে বলেছেন কাদিম্বাল ইবতেদা শুরু ব্যতীত তিনি প্রাচীন এর অর্থ এর উত্তম হতো যদি বলতেন হুয়ালু কিন্তু তিনি হয়তো বুঝতে গিয়ে ব্যাখ্যা করার জন্য তিনি সেটা বলেছেন আবার বলেছেন দা বেলা ইন্তহা তিনি সর্ব সর্বদা থাকবেন বেলা ইন্তহা যার কোনো শেষ নেই এটা না বলতেন আখের বলতেন সেটা বেশি ভালো হতো কিন্তু তিনি হয়তো বুঝানোর জন্য সেটাকে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এই জন্য দুইটা শব্দ ব্যবহার করেছেন দায় বলে শেষ করেননি বলেছেন বেলা আর ইন্তহাজ না এরকম সর্বশেষ পর্যন্ত তিনি অবস্থা থাকবেন এটা না বলে সর্বশেষ বললে সবচেয়ে হতো সবচেয়ে বেশি সুন্দর হতো আমাদের ইমাম এরপরে আরো দুটি শব্দ বলেছেন সেটা হচ্ছে আহ লাইফনাদ লাফনা ইবিদ আল্লাহ তালার দুটি গুণ বলেছেন লাফনা ওলা ইবিদ যে তিনি আল্লাহ তালা কখনো को भें भें इता, इता एबाये एबाये था था फाना जब निचित धंसा उचित भलो हतोनी सर्वदा थकबें और सर्वसत्ता धारक यह बोला दरकार फाना आल्ला जाल ताले कुरने करीम आयात नहीं कुरने करीमे आल्ला যে আল্লাহ তালার জন্য এই ফানা তা কখনো আল্লাহ কখনো উপযুক্ত নয় কোরআনকারী আল্লাহ তালে বলেছেন কুল্লু মানা জুল জালাল দুনিয়াতে যত কিছু আছে সবই কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়াবকা বাকি থাকবে মহান রব্বুল ইজত এবং তার চেহারা তিনিও বাকি থাকবেন তার চেহারাও বাকি থাকবে জুল জালাল উল ইক্রাম যিনি সম্মানিত এবং যিনি মহান তিনি মহান মহিয়ান গরিয়ান তার তিনি শুধু মাত্র বাকি থাকবেন আর সবকিছু ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হওয়ার বিষয়টা ইয়ফনা এখান থেকে তিনি নিয়েছেন আমাদের ইমাম যে লাফনা আল্লাহ তালা ধ্বংস হবে না সব ধ্বংস হবে ওলা হচ্ছে একই অর্থ কাছাকাছি ধ্বংস হয়ে যাওয়া লীন হয়ে যাওয়া যার কোন অস্তিত্বহীন হয়ে যাওয়া এটাই আমরা বুঝতে পারি আগের যে বলেছেন দায় মুমবেলা ইনতিহা তিনি কখনো দায় অনন্ত তিনি কখনো শেষ হবেন না তার শেষ ব্যতীতি তারপরেও থাকবেন অর্থাৎ আখের অর্থে অর্থাৎ তার যেহেতু তিনি ধ্বংস সবসময় থাকবেন এই অর্থ তাকরার হিসেবে ব্যাখ্যা হিসাবে তিনি বলেছেন এখানে দুটি তিনি সাব্যস্ত হচ্ছে আল্লাহ দুটি নাম সাব্যস্ত হচ্ছে একটি হচ্ছে আর আল কাইম তিনি হাই এবং কাইম কোরআনে কারিম আল্লাহ বিভিন্ন জায়গাতে হাই এবং কাইম এর কথাটি বলেছেন আল্লাহ হাইম কোরআন কারিম আল্লাহ বলেছেন আল্লাহ হুসিন হচ্ছেন হাই তিনি সব সময় থাকবেন চিরঞ্জীব ও কয়ুম সর্বসত্তার ধারক তিনি সব কখনো চলে যাবেন না সব সময় থাকবেন চিরঞ্জীব অন্য কিছুকে ধারণ করে তিনি শুধু তিনি থাকবেন তা নয় সবকিছু ধারণ করেন তিনি সবকিছু যেন কখনো তার তার ক্ষমতার বাইরে কোন কিছু সবকিছু তিনি ধারণ করে রাখেন সবকিছু আসমান এবং জমিন হইতে শুরু করে মানুষের সৃষ্টি সবকিছু আল্লাহ আল্লাহিয়তের ভিতরে তিনি সবকিছুকে ঠিক রেখছেন বলে ঠিক আছে না হলে সবকিছু ধ্বংস হয়ে যেত তো এখানে বোঝা গেল যে হাই কাই এর আরেক অর্থ হচ্ছে আমাদের ইমাম জানিয়ে এসেছেন লাফনা তিনি কোরআনে করিমের কুল্লুমানা আলিফান ويبقى وجهه بكذل الجلال والاكرام ابر ان القران الكريم ان كل شيء هالك الا وجهه كل شيء هالك الا وجهه الله تعالى اي সবকিছু ধ্বংস হবে আল্লাহ তাআলা দুনিয়াতে সব আছে সবই ধ্বংস হয়ে যাবে সেটা বলেছেন লাফনা এখান থেকে আমাদের ইমামের কথাটি নিয়েছেন যে আল্লাহ হাই দুইটি জিনিস গুন সাব্যস্ত করতে হবে কোরআনে কারিমে দুটি গুণের কথা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কাই তুম সুতরাং এই গুণগুলো আমাদের অবশ্যই সাব্যস্ত করতে হবে এ একটি হচ্ছে হাই একটি হচ্ছে কাইউম ফনা ইউবিদ আরে করতে হচ্ছে হায়াত এবং তাই সাব্যস্ত করতে হবে তো এই আমাদের ইমাম সলবে সাল নীতি অনুসরণ করে এখানে সাব্যস্ত করেছেন যে আল্লাহ তালার গুণাগুণ আল্লাহ তাল গুণাগুণের মধ্যে স্থায়ী গুণ হচ্ছে যে তিনি সব সময় থাকবেন কোনো গুণ নষ্ট হবে না কোনো সিফাত তার বিনষ্ট হবে না কোন কোন বেদাতিরা যারা কোন কোনো মনে করে থাকে যে আল্লাহ তালার কোন কোনো গুণ সাময়িক ছিল কখনো থাকবে কখনো থাকবে না এরকম মনে করে থাকতে পারে কিন্তু আসলে যেমন রাখি দেওয়া হচ্ছে আল্লাহ সর্বব্যাপী এ গুণ কখনো নষ্ট হবে না এ গুণ সবসময় থাকবে এ গুণেই আল্লাহ আগেও ছিল পরেও এখনও আছে পরেও থাকবে কোনো গুণেই আল্লাহ তালার আল্লাহ তালার কোন গুণেই অস্থায়ী নয় সমস্ত গুণে আল্লাহ স্থায়ী গুণ এ কথাটি আমাদের ইমাম এখানে সাব্যস্ত করছেন ওলাফনাদ এ কথাটি বলে এখানে আমাদের কয়েকটি জিনিস জানা দরকার এটা হচ্ছে আল্লাহ তালার নাম এবং আল্লাহ তালার গুণগুলোর আল্লাহ এর মধ্যে আল্লাহ তালার গুণগুলোর সাধারণত একটা হচ্ছে সিফাত জাতিয়া একটি সিফাত ফেলিয়া কিছু গুণ তার সত্তাগত কিছু গুণ তার কর্মগত প্রত্যেকটি আবার দুভাগে বিভক্ত হয় আকলিয়া ও মুখাবিয়া আকলিয়া অর্থ হচ্ছে কোনো কোনো বিবেক দ্বারা সাব্যস্ত হচ্ছে কোনো কোনোটা प्रमाण विवेक सब्यस्तुना सब गुण अल्लाह तलास्त आल्ला तलार पक्ष आसप्ट वर्णा कुरन सुन्न विवेके विवेक हवा सम्भव एरक आकड़ी सीफा आकड़िया आर किस खबरिया कुरान एक्न जहा आस मानते हैं बहुत बुजे आसुक ना आसूक से मध्य सीम थे खबरिया ठीक जो बड़ा नार्स है शुद्ध आरोप विवेकेरे ना क्योंकि आल्लासेबरिया मेरे तो प्रत्येक जी এর মধ্যে সিফার জাতীয় যেটা সব্তাগত গুণ সেগুলি কখনো আল্লাহ তালার আল্লাহ তালা থেকে আলাদা হয় না ইচ্ছার সাথে সম্পৃক্ত জানি ইচ্ছা বা ক্ষমতার সাথে সম্পৃক্ত নেই যেগুলি আর আকলি হচ্ছে এমন কিছু গুণ যেগুলো এগুলো শুধুমাত্র কোরআন কোরআন হাদিসে আসছে সেই হিসেবে নয় বরং আমার বিবেকও সেটাকে সায় দেয় যেমন আল্লাহ তালার জীবন আল্লাহ তালা জীবন না থাকলে আল্লাহ অস্তিত্ব কিসের মানে অস্তিত্ব থাকতে হলে জীবন থাকবে সে হিসাবে আল্লাহ তালার হায়াত যে গুণটা সেই গুণটি একদিক থেকে তার সিফা জাতিয়া ইয়া আরেকদিক থেকে সিফাত আকলিয়া আকলা আকলও ধরে যে এটা আবার আল্লাহ তালার অন্য গুণ যেমন খাবারিয়া গুণ আল্লাহ তালার সিফাত জাতিয়া খাবারিয়া যেমন এর প্রমাণ হচ্ছে আল্লাহ তালার হাত আছে আল্লাহ তালার চেহারা আছে এটা কোরআন ক্যারিমে আল্লাহ তালা বলেছেন হাদিসের রসুল্লাহ আসসালাম বলেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালার এটা বিবে বিকের পক্ষে এটা কোন ধারণা করা সম্ভব নয় কিন্তু সাব্যস্ত করতে হবে কেন কোরআন এবং সুন্দর আসার কারণে সেটাকে আমাদের সাব্যস্ত করতে হচ্ছে সিফাতের দ্বিতীয় অংশ হচ্ছে সিফাতা অর্থাৎ কার্যগত গুণ এ কার্যগত গুণগুলো আবার কোন কোনোটা ইচ্ছা এবং ক্ষমতার সাথে সম্পৃক্ত আর কোন কোনটা আছে প্রাচীন এটা এটা প্রাচীন এবং নোহা কাদিম বা প্রাচীন এটা ক্ষমতা তার প্রাচীন কিন্তু কখনো কখনো তিনি নতুনভাবে সেটা করেন নতুনভাবে সেটা করেন এটা আবার দুইভাগে বিভক্ত কোনটা আকলি কোনটা খাবরি আকলি যেমন যে আল্লাহ তালা সৃষ্টি করেন এবং নিজে দান করেন এটা বিবেক বলে যে যিনি যিনি স্রষ্ট হবেন তিনি অবশ্যই তার সৃষ্টি আছে তার বিবে সাব্যস্ত করে কিন্তু কোরআনও আসছে কোরআনও সেটা আসছে কোরআন না থাকলে আমরা বলতাম না কোরআনও আসছে আবার বিবেকেও বলে সেই হিসাবে আমরা সবইটাকে বলা হয় সিফাত সিফাতা আকলিয়া সিফাতা আকলিয়া আবার সিফাতা আবার খাবারিয়া আছে যেমন আল্লাহ তালা আর্শের উপর উঠেছেন সেই গেল যে এই সিফাতগুলো এই সিফাতগুলো কখনো এই সিফাতগুলো কখনো কখনো কথা বলা আল্লাহ তালার কথা বলাটা এটা আল্লাহ তালার একটা গুণ যেটা আকলিয়া ফেলিয়া একসাথে দুইটা হয়েছে যে আকলো ধরে কথা বলা আবার ফেলিয়া এটা আল্লাহ তালা কথা বলছেন আবার এটা আল্লাহ তালা যা হয় যে আল্লাহ তালা সত্যগত গুণ কথা বলা আবার আল্লাহ তালার কোন কোন গুণ আছে সবগুলি হয় যেমন আল্লাহ তালা খবর দিয়েছেন আবার সেটা আমার বিবেক ধরে কথা বলাটা তাহলে এই গুণগুলো আবার কখনো কখনো তিনি কথা বলেছেন আবার কখনো কথা বলেন না তাহলে সেটা কাদিমুল কাদিমন্য হাদিসুল আহাদ বলা হয়েটাকে যে প্রাচীন তিনি কথা বলার অধিকারী কিন্তু কখনো কখনো তিনি সময় অনুপাতে কথা বলেন মানে যখন তার যখন প্রয়োজন হয় তখন তিনি আবার কথা বলেন তাহলে এই জিনিসগুলো বুঝতে আকসামগুলি প্রকারগুলি যে আমরা তাহলে আল্লাহ তালা সিফার সাব্যস্ত করতে আমাদের সহজ হবে এই বিষয়টা ইনশাল্লাহ আবারও আমরা পরবর্তী কোন পর্বে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল